বিসমিল্লাহ রাহম্যান রহিম পরম করুন আময় ওয়াশিম গয়ালু আল্লাহ মিশুরু মুর নবীন মোহাম্মা الله কাল قال সল্লাইত ওয়ারা সালি ও আল্লাহ ইমরাফা সিহা ফা ও স্তাহা মুহী মোহনাল্লাহর সমস্ত প্রশংসা জিয়ালাহকরবুল্লা আলমিন আমাদের হায়াত মত লিখে রেখেছেন সাল্লা এবং সালাম নাজী মাহমুদ যিনি মানুষের মৃত্যুর পরে যে সল্লাত রয়েছে সালাতুল জান তার বিস্তারিত নিয়ম নিয়মকানুন সম্পর্কে মত জানিয়ে দিয়েছেন আমাদের আলোচনায় হচ্ছে এই বিষয় সম্পর্কে বলবোল মারামে ধারাবাহিক আলোচনা জানাজা সম্পর্কে জানাজা সংক্রান্ত যেসব বিষয়গুলি হাদিস এসছে ওই বিষয়গুলি আজকে শুরু হবে আমাদের আলোচনা পুরুষ অথবা মহিলা মাইয়তের ক্ষেত্রে এমাম সাহেব কোন জায়গায় দাঁড়াবে এই মর্মে এক মহিলার মানে মহিলার উপর সালাত আদায় করেছি মানে জানাজার সালাতফি ন সিহা যে মহিলা প্রসূতি অবস্থায় এতেকাল করেছিল ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয় রক্ত আসে সেটাকে বলা হয় এই রক্তটিকে মারা মহিলা ফাকামা গিয়েছিলাম তার জানাজাই আর তার মাঝখানে তার মাঝামাঝি জায়গায় দাঁড়িয়েছেন মধ্যবর্তী স্থানে মাইয়াতকে রেখে মাইয়াতের শরীরের মাঝামাঝি জায়গায় দাঁড়াবেন এমাম সাহেব যদি মাইয়েত যদি মহিলা হয় মু আলী সহিবরি এবং মুসলিমের হাদিস এই মহিলা সম্পর্কে ভাষ্যকারগণ বলেছেন যে তিনি ছিলেন ওম্মে কাব আল আনসারিয়া আনসারিয়াহে কাব এই হাদিস থেকে যে মাসলা স্পষ্ট হলো তা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে মহিলা যদি মাইয়েত হয় তাহলে এমাম সাহেব কোনখানে দাঁড়াবেন মাঝখানে দাঁড়াবেন কিছুটা অংশ যদি এমামের সামনে থাকে নারী অথবা পুরুষের তাহলে সালাতুল জানাজা আদে হয়ে যাবে এতটা অজীব মেয়েদকে সরিয়ে দূরে রেখেছেন এমাম থেকে আর ওই অবস্থায় এটা ওয়াজেব হচ্ছে যেহ সামের ক্ষেত্রে হুকুম ওয়াঈতেবাল ওন মাইয় আর ওয়াজেব হচ্ছে মাইয়ের মৃত ব্যক্তির একটা অংশ সামনে থাকে সে মাথার দিকে দাঁড়া আর বুকের সামনে দাঁড়াক পায়ের সামনে দাঁড়াক যেখানে পুরুষ হোক অথবা মহিলা হোক ও হচ্ছে যে কিছুটা অংশ সামনে থাকতে হবে আরেকটি হাদিস প্রমাণ করে যে মহিলারা যদি প্রসূতি অবস্থায় মারা যায় ছেলেমেয়া ভূমিষ্ঠ হতে গিয়ে তাহলে তাকে কি বলা হয়েছে এইরকম মহিলা কি বলা হয়েছে শহীদ বলা হয়েছে আতো তামুতো বেজম এন শহীদ মহিলা যদি ছেলে মেয়ে ভূমিষ্ঠ সময় এতেকাল করে ভূমিষ্ঠ হর পূর্বে বা পরে ওই সময়গুলিতে যদি এতেকাল করে তাহলে শহীদ ইনশা শহীদ তবে শহীদ হওয়ার জন্য মুসলিম হওয়া সর্তেদ হওয়া সর্ত নামাজি হওয়া সর্ত নামাজি এই শহীদ মুসলিম হবে কাহা শহীদ মুসলিম হবে তহীদ প্রতিষ্ঠাকারী হবে মুশ্রিক বহুত্ব পুজারি কখনো শহীদ হবে না কখনো শহীদ হবে না শহীদ হরজন শর্ত শির্ক মুক্ত মুসলিম হওয়া মুসলিম মানে শিরক মুক্ত কুফরি মুক্ত নেফাক মুক্ত মোনাফি কপতা মুক্ত এসব মুক্ত হইতে হবে তাইলে মুসলিম আর নামাজ ত্যাগ করা যেহেতু বড় কুফরি সেই জন্য হোক অথবা পুরুষ নামাজি পুরুষ আর মারা গেছে মজলুম হয়ে ইত্যাদি হ্যাঁ শহীদ হয়ে গেল না কখনো না এই শেষে যারা শহীদ বিভিন্ন রোগে মারাত্মক যুগ কঠিন রোগ এইসব রোগে আক্রান্ত হয়ে আ যে সব মানুষরা মারা যায় যেমন পেটে রোগের কথা বলা হয়েছে অলমকদুন শাহিদুন অথবা ডুবে মারা যাওয়া আগুনে জলে আল্লাহরিক এগুলি হচ্ছে হুকুমের দিক থেকে বিধানগত দিক থেকে যে এরাকে শহীদ বলা হয়েছে এদের হুকুম হচ্ছে শহীদের হুকুম মর্যাদার ক্ষেত্রে আল্লাহর দিনকে শক্তিশালী করতে গিয়ে যারা শাহাদত বরণ করে বা মারা যায় তাদের মর্যাদা কখনো পাবে না আর যেসব মাসলামসাইল রয়েছে সে মাসলামসাইল শহীদের সাথে সম্পর্কিত সেগুলি এদের ক্ষেত্রে প্রযোজ্য না যেমন জেহাদের ময়দানে কেউ যদি শহীদ হয় তাহলে গোসল দেবেন না কিন্তু যদি নেফাসের অবস্থায় কোনো মহিলা মারে তো গোসল দেবেন না হ্যাঁ কেউ যদি আগুনে জলে মারে তো গোসল দেবেন না হ্যাঁ দেয়ালে চাপা পড়ে মারা যায় তো দুর্ঘটনায় মারা যায় গাড়ি দুর্ঘটনায় তাহলে কি গোসল দেবেন না হ্যাঁ যে সাথে সম্পর্কিত সেগুলি করা হবে না তাকসিল গোসল দিতে হবে অক দিতে হবে ওসলা জানাজা পড়তে হবে ওয়াল্লাহর শহীদ তো শহীদ কোন দিক থেকে শাহাদাতের সবাব পাবে মর্যাদা পাবে ওই মর্যাদা না হোক কিন্তু হুকুমের দিকে আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলমেনের পক্ষ থেকে মর্যাদা তাই না যখন আল্লাহ মর্যাদা দান করেন তো কে শহীদ আল্লাহ জান আল্লাহ মর্যাদা দেবেন না আমি আপনি দেব সুতরাং আজকাল এইরকম কেউ মারা গেলেই শহীদ আর শহীদ আর শহীদরা গাইব কি কুকি মেরে দেখেছ গাইব সম্পর্কে তোমরা জেনে গেছো আমি নাকি রহমান কাছে এরকম প্রতিশ্রুতি নিয়ে যে সব শহীদ হয়েছে আমরা জেনে এসছি আল্লাহর কাছ থেকে আল্লাহর তোমাদেরকে এই রকমের আর একটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট যদি পেতে হয় আপনি বাইরের লোক আমি বাইরের লোক আমি সার্টিফিকেট দিতে পারি না হ্যাঁ সেই সার্টিফিকেট দেবে সেই প্রতিষ্ঠান দেবে মানে আল্লাহর কাছে আশা করি বা আল্লাহ তার শাহাদ কবুল করুন যদি ভালো মানুষই হয় সত্যি শাহাদ শহীদ হওয়ার বাহ্যিক দিকগুলি পাওয়া যাচ্ছে আল্লাহ যেন তার শাহাদ কবুল করেন আর নে একজন এত আল্লাহর ক্ষমতা নিজের হাতে নিয়ে না। মহিলাদের ক্ষেত্রে যে আসল মাসালাটি এসে সেটা হচ্ছে যে এমাম সাহেব দাঁড়াবেন হ্যাঁ মাঝখানে কেন হেকমতটা কি রহস্য কি এতে বলেছেন যে মহিলাদের অধিক পর্দার ব্যবস্থা হবে হামিরান অনন লোকজন পেছন দিকে তো এম সাহেব সামনে দাঁড়ালে অনেকটা আড়িয়া গেল মাঝখানে থাকলে এমনিতে শরীরের সব চাইতে উত্তম শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে মুখমন্ডল মাথা মুখমন্ডল আরো পুরুষদের ক্ষেত্রে জানাজাতের রী আমি এমাম সাহেব দাঁড়াবেন পুরুষ মাই ক্ষেত্রে আমামা রাসি তার মাথা সামনে করে মাথার সামনে দাঁড়াবেন এই মর্মে ত্রিমেজি হাদিস রয়েছে হাদিসম হাসান বলেছেন আল্লাহিন একজন পুরুষ লোকের জানাজা মাথার কাছে তিনি দাঁড়ালেন তারপরে আর একা পড়লেন খাটের মাঝামাঝি আহ জায়গায় দাঁড়ালেন সুম্মা তারপরে হা কাজা রায় তো রসুল আল্লাহ দেখেছি জানাজাতে জানাজাই বা জানাজার সোলাতে দাঁড়াতে মাকামি মিনহা আমি যে দাঁড়িয়েছি ওই রকম বলছেন যে এটা হচ্ছে অধিকাংশ আলমা কিরানদের মত একাধিক জান যদি হাজির হয়ে একসাথে একসাথে অনেক লোক মারা গিয়েছে চারটা পাঁচটা জানাজা মাকাতিদে হারামে এরকম হয়ে থাকে মসজিদে নব্বিত হয়ে থাকে এখানে অনেক সময় যে মসজিদগুলিতে এখানে যান মসজিদে জানাজা খাস খাস মসজিদে জানাজার সলাৎ হয়ে থাকে একসাথে হয়েছে আমাদের দেশে যখন মহামারী হইতো তখন এক গ্রামে একসাথে হয়তো পাঁচটা সাতটা দশটা দেখেছি ছোটকাল কলেরায়তোকালে মহামারী জনবার পাঁচ জনের পাঁচবার করে জানাজা পড়তে হবে নাকি না এক জানাজা যথেষ্টায় একাধিক জানাজা যদি একত্রিত হয় জানাজার সলাগুলি সেগুলি কিছু পুরুষ কিছু মহিলা যদি হয় আর দাঁড়াবে ঠিক আছে মহিলাদের আহ মাঝামাঝি দাঁড়ায় আর পুরুষদের মাথার কাছে এইভাবে রাখবে না হয় সমাধান হইলো কিন্তু এমামের কাছাকাছি কে থাকবে আর একটি মাসা এই বিষয়টা উল্লেখ করেছেন একই শ্রেণীর মাইয়ের যদি হয় মানে সবগুলি পুরুষ। তাহলে এমামের কাছে কাকে রাখবেন কয়েকজন মহিলার জানাজা কয়েকজন পুরুষের জানাজা কাকে রাখবেন বলছেন আফ দাল এলমিন তাদের মধ্যে দেখতে হবে যে কে বেশি শরীয়তের জ্ঞান রাখে কে বেশি মোত্তা আল্লাহ এগুলি তো যদি সমান হয়ে যায় এলএমের দিক থেকে সবগুলি একই রকমের দিন রকমের তাহলে তখন বয়সের ক্ষেত্রে দেখতে হবে যার বয়স বেশি বয়োজ্যেষ্ঠ তার ইমাম সাহেবের দিকে রাখবে ওয়াইন খান ও রিজালন ওয়ানিসা কয়েকজন পুরুষ আর কয়েকজন মহিলা অথবা একজন পুরুষ আর কিছু মহিলা আলা মার মহিলাদেরকে দূরে তাহলে আর জানাজার সাল যে মাইতের ওপর আদায় করা হয় সেটি হচ্ছে দোয়া সাফাত সুপারিশ আেরাতে সুপারিশ সেটাও এজন্য দুয়াই বলা হয় আল্লাহর কাছে দরখাস্ত করবে নবী সাল্লাম আপনি কি করছেন সাফাত করছেন মৃত ব্যক্তি নিজে তো নিজের আর দোয়া করতে পারবেন আমল বন্ধ হয়ে গেছে তো তার জন্য মুসলিমরা যে দোয়া করছে জানাজা চলা তাদের এটি হচ্ছে সুপারিশ করা সাফাত করা আল্লাহফিল্লাহ আল্লাহ রাহামহ ওয়াফিহি আল্লাহাই না যখন সাফা আত্ম সুপারিশ করার ক্ষেত্রে আন্তরিকতা থাকতে হবে দুয়া এখলাসের সাথে করবেন একগ্রতার সাথে করবেন হতে পারে যে আপনাদের দু আল্লাহ পা কবুল করবেন এবং আপনাদের সাফা করা কিনা বলছেন যে আল্লাহর সপত করে বলছি নিঃসন্দেহে রসুরুল্লাহ সাল্লা হাদিস শাহী মুসলিমের হাদিস শাহী তাহলে মসজিদে বিনা কোন আপত্তিতে বিনা কোন কারাহাতে মাকরুহ নয় মকরু তহরিমেও নাই না। মেয়েতের জানাজা আদায় করা যা মসজিদের ভিতরে হাদিস প্রমাণ করে তাগিদের সাথে যে তিনটি অক্ষর দিয়ে তাগিদ করেছেন একটু আল্লাহর কসম দুই হচ্ছে লাম মানে অবশ্যই আর কাদ মানে অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই ওল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম মানে তো তাগিদ হ্যাঁ তাহলে ট্রিপুল শক্তিশালী করা হয়েছে এই বাক্যটিকে যাতে করে কারো সংশাই না থাকে সন্দেহ না থাকে যে মসজিদে আবার মাইয় কি নিয়ে যাবে কি হয় না হয় থেকে যদি কিছু নাপাক জিনিস বেরিয়ে আসে আবার মসজিদ খারাপ হয় যে সব কিছু ফোকাহার মধ্যে ঢুকেছে আর তারপরে তারা মকরুর ফতোয়া দিয়েছে এমামুল কাইম রহমতুল্লাহ আলাইজাদ মাদ একে তার পুরো নাম তাতে বলছেন যে নবী করিম সাল্লা আদর্শ নিয়মিত জানাজা মসজিদে পড়া ছিল না াজ পড়তেন কিন্তু মাঝে মধ্যে জানাজার সল্লাদ মসজিদে পড়েছেন তার আদর্শ এরকম জানাজা বা অধিকাংশ জানাজা মসজিদে পড়বেন এটা নিয়ম ছিল না তার আসল অভ্যাস যেটা ছিল সেটা যে মসজিদের বাইরে খোলা মাঠে যেমন ঈদগাহে গত সপ্তাহে আলোচনা হয়েছে নাজাসির জানাজা পড়েছেন অতচ কায়বা জাজা মাইয়া নেই তারপর কোথায় পড়েছেন হ্যাঁ ঈদ হ্যাঁ নবী সাল্লাম যে ঈদগাহ ছিল মসজিদে গামা জায়গাটি সুতরাং দুটোই আমল জায়েজ মসজিদেও জানাজা পড়া যায় আর খোলা মাঠে ঈদগাহে অন্য জায়গায় মসজিদের উপরে আমল হচ্ছে কারণ এখানে শহরে ওই খোলা জায়গা আর খোলা জায়গায় জানাজা পড়বে এটা এরকম জায়গায় পাওয়া এমনি আমাদের বড় শহরগুলিতে খোলা জায়গা পাওয়া মুশকিল ঠিক কিনা এখন একটা রাস্তা থাকছে যে বলবেন যে কবরস্থানে গিয়ে তো কবরস্থান এত দূরে যে যে কবরস্থানে জানাজা পড়া যায় তো যেই জানাজায় মুসল্লির সংখ্যা হচ্ছে তার দশ শতাংশ হবে পার হয়ে ওখানে বিশাল কবরস্থান রয়েছে এখন ওখানে যাওয়ার ব্যাপার সবাই তো অনেক জটিলতা যাদের আন্তরিক ইচ্ছা আছে তারাও যেতে পারবে না আজকাল মানুষ ব্যস্ত মসজিদে সহজে হাজির হয়ে গেল এলাকার লোক হাজির হলে অনেকটা হয়ে যায় আর যারা খবর পেয়েছে আত্মীয় স্বজন অথবা দিনী ভাইয়ের খবর পেয়েছে ছুটে আসছে যারা জানাজা পড়তে আগ্রহী তারাও ছুটি আসছে এই দিয়ে একটা আর এখানে জানা আছে যে কোন কোন মসজিদগুলিতে জানাজা হয় জহরের আসরে সাধারণত জানাজা বেশি হয় জানা আছে লোকজন এমনিও দূর দূর চলে আসে যারা জানাজা সালাত আদায় আগ্রহী কিন্তু মাঠে গিয়ে বাইরে শহরের বাইরে গিয়ে জানাজা পড়া শহরবাসীদের জন্য গ্রামবাসীদের জন্য গ্রামবাসীদের জানাজা যুক্তিকতা নাই তবে যাইজ আছে দৃষ্টির সময় অন্য সময় বা এমনিও যদি কখনো পড়ে কারো তো যায় আছে এই হাদিস প্রমাণ করে কি যে জানাজার সালাত মসজিদে জায়েজ। এই ব্যাজ আর দুই ছেলের উপর জানাজ আলহিম করেছেন ওলামারা আরেকটি কথা বলেছেন যদি তের শরীর থেকে দেখছেন যে গোসল দেওয়ার পরেও রক্তা পায়খানা ইত্যাদি না যেগুলো মসজিদে না পাক হওয়া আর সম্ভাবনা বেশি আশঙ্কার নাই সন্দেহ না সন্দেহ মানে অল্প দশ বিশ ত্রিশ শতাংশ আর সম্ভাবনা বেশি তার মানে যদি হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আর অন্যান্য অধিকাংশ মোসান্নাফিবিন আবি রয়েছে যে ওমার রাজি আল্লাহ সিদ্দিক রাজি আল্লাহ জানাজার সালি করেছেন সিদ্ধিক রাজি আল্লাহ নবিয়া করিম্লামের ইেকালের পরে খেলাফতের সময় কাল হচ্ছে তার তিন মাস না তিন বছর দশ দিন বছর এই শ্রেষ্ঠ ছিলেন তিনি জানাজা ওসমান কেন পড়ালেন না বা আলী কেন পড়ালেন না সব জায়গাতে শ্রেষ্ঠ ছিলেন উমারের পরে তারা পড়ালেন না কারণ ওমার তাহার সুহাইব রুমি ছেলে বেশি হক রাখে বাপের মায়ের জানাজা পড়া। হ্যাঁ বাপ মা হক রাখে বাপ বেশি অধিকার রাখে জানাজা পড়াবার ছেলেদের বা মেয়েদের আর যদি কাউকে ওসিয়ত করে যায় যে না অমক পড়াবে আত্মীয় নাই অমুক আলেম যেন আমার জানাজা পড়ায় অমক পরে ব্যক্তি যেন আমার জানাজা পড়ায় তখন দূরে সরে যাবে এখান থেকে ছেলের হক থাকবে না জি হ্যাঁ তো তিনি ওসিয়ত করেছেন সোহেব রমি দেখেন এই ইমানি সম্পর্ক তাদের সোহেব রাজি আল্লাহ তোর কোন দেশের লোক ছিলেন কোন দেশের হ্যাঁ রোমের লোক ছেলে রোম কোথায় এশিয়ায় নাকি রোম কোথায় রোম হচ্ছে ইউরোপ ইউরোপের নবী করিম সালে একজন সদস্য ইউরোপের জি আর একজন সদস্য সালমান আজম ওয়ানব এশিয়ার যে অন রয়েছে তাদের প্রতিনিধিতে বেলা রাজি আল্লাহ হাবাসি আফ্রিকা মহাদেশের প্রতিনিধিরা সুরুল্লাহ সালি সালামের কত নিকটবর্তী ছিলেন এই সাহাবাহাম সুরুল্লাহ দশ বছর ধরে অন্য কেউ মর্যাদা পায়নি অথচ সে হাবা সাহ লোক আরব অন্য আফ্রিকা মহাদেশের লোক সোহেব রাজি আল্লাহ খুব কাছের লোক ছিল সুরুল্লাহ অথচের লোক সালমান ফারসি রাজিয়া পরামর্শে খন্দ করা হয়েছে যখন তার ফার্সি ভাষা ভাষার উর্দু সাথে কাছাকাছি সম্পর্ক রয়েছে এইদিকে বলতে পারেন যে ওয়ান আরব এশিয়ানদের প্রতিনিধি আর আরবদের কোনো পার্থক্য ছিল অথবা এ হচ্ছে একটু ইত্যাদি যেমন আজকাল একে অপরকে এক জাতি আর জাতিকে ছোট মনে করে থাকে ছিল কি কিন্তু মুসলিম সমাজ আজকে মুসলিম বিশ্ব আর মুসলিম জাতি আর যাদের কাছে ক্ষমতা রয়েছে তাদের কথা কি বলবেন আপনি ব্যক্তি হিসাবে আপনি আপনি আপনার ইমানের যাচাই বাছাই করেন যে আপনার কাছে যদি জাতীয়তা এমনভাবে ইমানের অংশ হিসাবে ইমানের সামিল হয়ে গেছে যে আগে জাতীয়তা তারপরে ছিলাম এক সময় শুনেছিলাম যে কোন একটা জাতি বলেছিল যে আমরা প্রথম সিন্দি তারপরে মুসলিম তো এই ভাষাটা শুধু সিন্দি সম্পর্কে নাই বাঙালির মধ্যে যদি এই রোগ থাকে যে আমি প্রথম বাঙালি তারপরে মুসলিম মানে বাঙালি হওয়ার সম্পর্কটা আমার প্রথম তারপরে মুসলিম হওয়ার সম্পর্ক তারপরে তারপরে আবার বাঙালির মধ্যে প্রথম আমি হচ্ছি অমুক এলাকার বাঙালি আর হচ্ছে অমুক এলাকার বাঙালি বা অমুক দেশের বাঙালি সুতরাং ওখানে আবার পার্থক আর এক এই সব কুফুরির রোগে আক্রান্ত আজকে মুসলিম বা আমি আরবি বলি আমার ভাষা মাতৃভাষা আরবি আর এরা আরবি জানেন না আজমি একে অপরকে ছোট মনে করা আমরা ইউরোপের লোক আমরা হচ্ছে সিনিয়র আর এরা হচ্ছে জুনিয়র এরা হচ্ছে তৃতীয় বিশ্বের গরিব দেশের লোক এই জাতীয়তা মুসলিম জাতিকে ধ্বংস করে ফেলেছে যার ফলে এই মুসলিম হয়েছে আহারে পরিণত হয়েছে যেমন একটা সময় আসবে যেই সময় সমস্ত কুফুরি শক্তি আল ওমাম আল ওমামুল কাফেরা ख्यारापिए पड़े ख प्लेटर दिखे जो खबर बड़ प्लेट रखा আর খাওয়া কিসের কারণে সংখ্যা কম সাহাবি বলছেন অমিন কিল্লিন সেই জামানিকে আমরা সংখ্যালঘু হয়ে যাব রাসুল উল্লা জামা নাই তখন এত শক্তিশালী নয় সাহাবাইকার আমরা তারপরে বলছেন যে আমরা যেই শক্তি বা যে সংখ্যা এখন অর্জন করেছি জনবল হোক আর যা কিছু কোনো বল হোক এর চেয়ে কি দুর্বল হয়ে আমরা কি সেই জামানায় সংখ্যা সংখ্যালঘু হয়ে যাব। একবারে খুব কম সংখ্যায় হয়ে যাব যার ফলে আমাদের ওপর কুফরি শক্তি ঝাঁপিয়ে পড়বে আমাদের নেতৃত্ব অন্যদের চলবে কালাল্লা না না। বেলানুম ক্যাসির ওয়া ক্যাসির বরং তোমাদের সংখ্যা অনেক বেশি হবে অনেক বেশি হবে বলোসা কাগজাই সেল কিন্তু তোমরা খড়কুটোর মতো হয়ে যাবি বন্যার ফেনার মতো হয়ে যাবি কাগজাই সে বলা হয় সাইল শুধু উর্দুতে শৈলাব বলে হ্যাঁ বন্যাকে শৈলাব বলে শৈলাব আরবিতে সাইল বলে নতুন আরবিতে ফায়জান বা ফেজানাত বলা হয় কিন্তু পুরাতন আরবিতে সাইল खड़कुटो चारिदा एक पानी धक्का भिन्निन्न हो जाए ओ रकम तुम्हरा गोसा खड़कुटर मत मुस्लिम जी सम्पर्भर भविष्यवाणी रही रसुल्ला সাল্লামের আর ওহির মাধ্যমে জাতীয়তাবাদ যার ফলে কাফেদের কাছে এরা এত ভাগবন্টন হয়ে গেছে দুর্বল হয়ে গেছে যে খড়কুটোর মতো অবস্থা খড়কুটোর অবস্থা উম্মাতে এক উম্মত একটি শক্তি এই চিন্তা চেতনা এই ইমান এই আমল নেই আসলে আর এর ভিত্তিতে আমাদের জাহেলিয়া আবু কি কথা বললে যে কালিয়ার ছেলে কালিয়ার সন্তান একজন লোক গাল দিচ্ছেন কোন একটা রাগের ক্ষেত্রে चरित्रहिली जुगे आदर्श रंशिक जाहिलियतर क्यू जो जाहिलियत ग्रास कर फेले श्सी हन ओ सी विश्वी रागे बेचने कथाटी जैसे कलो इत्यादि जाहिले हादीन जी के लड़ाई क्षेत्र जी के डाक देखा देखे नहीं दाउहा भाषा ऐड़े देश सड़ा पचा कथा दुर्गन्धुक्त सड़ा कथा पचा कथा ध छड़े मृत देह सड़े पचे जागन्ध छे मुंतनाता हम तेना पचा कथा मृत पचा सड़ा लाशे मत दाउहा चौदह सौ उछड़ा झेड़े दाओ अल्लाह जान मुक्त हार कर आजकल पासपोर्टर भित मानस मूल्य दी এলমের ভিত্তিতে আমলের ভিত্তিতে দিনের ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে না কিচ্ছু না পাসপোর্টের ভিত্তিতে হ্যাঁ ভাষার ভিত্তিতে জাতীয়তার ভিত্তিতে বউ বিভিন্ন সব ভিত্তি আমাদের ইসলাম আর তাক ইন্নাক ইন্দালে আত কাকুম শুধু আমরা তেলাওত করি তোমার কথা সবচেয়ে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহকে ভয় করে এগুলো তেলাওতের জন্য এগুলি বিশ্বাস করার জন্য না এগুলি আমল করার জন্য নয় আমাদের আসলে আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করে আর দুঃখের বিষয়ের মুখ থেকে এরকম না করতে পারে তাহলে সে জাতিকে কি শিখাবে আর কি দেবে কি আদর্শ হবে জাতির জন্য তাহলে তারা যারা শিখছে তাদের কাছে কি শিখবে তারা তো ওটাই শিখবে যা পেয়েছে যা পেয়েছে পচা সড়া গন্ধ পেয়েছে তাই উঠিয়ে নিয়ে চলে এসছে জানাজার সালাত এখন এই মাকরু তহরিম না তনজি মাকরু তহরিম মানে মাকরু বললেও কাজটা হারান না যাইজ আর তনজি মানে অপছন্দনীয় উত্তমের খেলাফ এই পার্থক্য দুটো এটা এগুলি হচ্ছে যে মসজিদে জানাজার নামাজ আদায় করা মসজিদকে কে লাশ ঢুকানো এ হচ্ছে মকরু তাহারিমি অনাহা কারাহতো তনজি আর একদল হানাফিরা না অমকরু তবে তনজি অপছন্দনীয় যাই আছে কিন্তু ঘৃণীত অপছন্দনীয় মালেকিয়ারা মালেকিয়ারা দিমা বলছে কি জানিদ নাপাক হয়ে যায় সেই জন্য নয় এই মরমে যেসব হাদিসগুলি তারা পেশ করেছে সেগুলি যে জসজিদে নামাজ পড়া ইবনে ইভিনেমাজে যেমন রয়েছে যে হাদিস এগুলি সহি নাই বরং যদি অসুবিধা থাকে তো মসজিদে পড়তে পারে কোন অসুবিধা নেই সে আল্লাহ তালা এর দলিল এর আগে যা আলোচনা হয়েছে তাই আশা করি যথেষ্ট এরপরে আমাদের আলোচনা আসবে জানাজার তকবীর সংখ্যা সম্পর্কে এবং সোরাফাতে সম্পর্কে দুটি মশলা জানাজায় সোরাফাতে পড়া তিনি বল এই পড়াতেন। কিন্তু একবার একটা জানাজা মানে মৃতদেহ নিয়ে আসা হইল ওয়ান জানাজাতেন খামসান আর এক জানাজ পাঁচ তকবীর পড়লেন একটি জানাজে পাঁচ তকবির পড়লেন ফার্স্ট তখন তাকে জিজ্ঞেস করল স্বাভাবিক অধিকাংশ সময় যদি চার তকবির আমল থাকে আর হঠাৎ করে যদি পাঁচ করা হয় তো জনসাধারণ জিজ্ঞাসা হবে জিজ্ঞাসা করলাম দেখালাম যে এটাও নবীলাম থেকে সন্নত প্রমাণিত তাই করে দেখালাম রহ মুসলিম হাদিস সহি মুসলিমের হাদিস সহি সন্ধান আরবাহ এবং চারজন এমাম আরবাহ আবু দৌদ নি চতুর্থ খালিফা রসুল তিনি একবার তিনি বললেন কারণ হিসাবে ছয় তকবীর কেন দিলাম বল ই নাহ কারণ এই সাহালিবিন হন বদরী সাহাবি বদরের যুদ্ধে যে ৩১৩ জন সাহাবাহীকে রাম হাজির হয়েছিলেন তাদের একজন আর তাদের मर्जदा प्रकाश करा तेरिस सोनाद मनसुरे रही এবং এ হাদিসের মূল বিষয় বস্তু ফিল বুখারি সহিদ চার হাজার পাঁচ পেলাম তাই না তকবীর বললেন সোহেল শাহ সাহালিনের ওপর আর বোরকানি তার মুস্তখরাজ বর্ণনা করেছে সেখানে তাহলে বুখারিতে সিত্তান ছয় তকবির নাই কিন্তু তকবির দিয়েছেন তিনি বলছেন কানু ইকা বেরু না আলাগন তারা তকবীর বলতেন জানাজা পড়া সময় আহলে বাদার যারা বদরে হাজির হয়েছে আর পরে ইন্টেকাল করছেন তাদের সাত পর্যন্ত পাওয়া গেল আল্লাহ আলবানী রহমতুল্লাহ কিতাবুল জানায় যে তিনি বলছেন ও আসি ও ছয় তকবির আর সাত তকবীরা বাদুল আসার আল মাহ এই ছয় সাত তকবির এর মর্মেই কিছু এমন আসার রয়েছে সাহাবাই যেগুলি মৌকুফ মানে আমল অথবা উক্তি এগুলোকে মৌকুফা হয় আর তাহলে ছয় আর সাত প্রমাণিত নয় কিন্তু পাঁচটি পাঁচ এর ক্ষেত্রে আগে হাদিস সহিসাল ছিল কি জাইদুল আরক বললেন আমি পাঁচ কেন করলাম এই জানা যায় রসুরালাম পাঁচ তকবির দিতেন আর একটি হদিস রয়েছে তাহাবিত রয়েছে দারাকুতিত সবাই নির্ভরযোগ্য অন্য সাহাবাই কে আমাদের যখন জানাজা পড়তেন খামসান পাঁচ বলতেন ওয়ালা আলা নাস আর সাধারণ লোক যারা সাহাবি নয় তাবেই তাদের চার তকবীর বলতেন এখানে তিনটা স্তর জানতে পারলাম সাহাবি বদরে হাজির হয়েছেন তাদের ছয় অন্যান্য সাহাবাই কেরানদের যখন জানাজা হইতো তখন পাঁচ তকবীর পড়তেন আর তাবিদের সাহাবি ছাড়া মানে তাবিদদের যখন জানাজা হইতো তখন কি পড়তেন আলী রাজি আল্লাহ তালাহান সম্পর্কে আলী রাজিয়া আল্লাহ মানে তাহলে হইতে পারে দেখেছেন কিন্তু তিনিাজা পড়াতে গিয়ে আলী রাজি আল্লাহবীর বলে ওয়াকানি আন তিনিও বদরি সাহাবি ছিলেন বদরে হাজির হয়েছেন বদরি বদরে হাজির হলে বদরি বলা যায় অথচ বদরে বাস করেন নাই বিষয়টা শোনেন ভালো করে যে সাহাবাই বদরে যেমন আপনার ডিস্ট্রিক্ট খুলনা বি কেউ যদি বাস করে দাম লিখে তো নাজাজি লিখলো নাজাজি লিখল না লিখলো না তারপরে বাস করাও জরুরি না বদরি ক্ষেত্রে বাস করা জরুরি না ওখানে শুধু জেহাদ বাস করেননি দীর্ঘদিন করে আসলে বদরি যদি নাম হতে পারি তো কেউ যদি মোদিনাই লেখা পড়া করি আর মাদানি লিখে তো বিদাতিদের এত ঝাল কেন এত ঝাল কেন বিদাতিদের এত গায়ের জ্বালা কেন এত গাত্র দাহ কেন হ্যাঁ দেব দেবীর অসুবিধা দিয়ে কি করলো অপরাধ করি দিল আর মজার কথা শুনবেন আরে মোদিনায় যারা লেখাপড়ে কমপক্ষে অনার্স টা করল চার বছর থাকতে হয় আর যদি মনে করে যে তার আগে ভাষা কোর্স এক বছর দুই বছর ছয় বছর লাগাতে হয় হ্যাঁ কিছু লিখাপড়া করবো 8 বছর দশ বছর থাকতে পারে সর্বনিম্ন কোন একটি শহরে বসবাস যদি চার বছর করে আপনি লিখাপড়া করেন না করেন লেখাপড়া বাদ দেন। যে কোন শহরে যদি চারটা বছর বসবাস করেন তাহলে সেই শহরের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন আপনার বাড়ি হচ্ছে রাজশাহী কিন্তু সিলেটে গিয়ে চারটা বছর থেকেছেন সুতরাং যদি সিলেটি লিখেন কোন দোষের কথা না কাশ্মীর কাশ্মীর তার কিতাবুল হাদিস বলছেন আর এমাম সৈয়ের কিতাব তাদের অনেকগুলি কিতাবে মুস্তাল হাদিস ও রয়েছে কেউ যদি কোনো সিটিতে শহরে কোনো দেশে বসবাস করে কত বছর চার বছর তার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে তার সাথে সে সম্পৃক্ত করতে পারে যে আমি অমুক জায়গা যদি না সে জন্মভূমি হইতে হবে জন্মস্থান হইতে হবে সারা জীবনটা কাটাতে হবে তাহলে সে তার সাথে সম্পৃক্ত হইতে পারবে বোঝা গেছে এবারে আরো মজার কথা শুনবেন মুরুব্বীরা কিছু আছে যাদের বাপ দাদা নিজে তো মোদিনাই থাকেই নাই বাপ অথবা দাদা কোন কালে মোদিনাই ছিল পাঁচ বছর থাকার আর বছর থাক থেকেছে বাপ দাদা থেকেছে এখন তাদের ছেলেরাও মদিনায় থাকেনি আর তাদের ছেলেদের পোতা নাতিরাও মোদিনাই থাকেনি গোটা ফ্যামিলি কে তারা এখন পর্যন্ত নাতিদের যুগ চলেছে সবগুলিকে মাদানি লিখছে তারা বলছে তো তাদের যেন সব জায়জ হয়ে যায় আর যারা এতরাজ করে বিদাতপন্থী তাদের তাদের ফ্যামিলির কথা বলছি তাদের মুরব্বীদের ফ্যামিলির কথা বলছি হোসেন আহমেদ মাদিনী হোসেন আহমদ মাদিনী মাহমুদুল হাসান যে সবচেয়ে বড় তাদের একজন বলা হয় তারা বলে তাদের ভাষায় তো তার ছাত্র হুসেন আহমদ হুসেন আহমদ মাদানী মদিনায় থেকেছেন কয়েক বছর যত বছরই থাকেন থেকেছেন। আর তারপরে তার ছেলেরা আসাদ মাদানী কিছু আগে কাল হলো আসাদ মাদানী আসাদ মাদানী দুনিয়ার লোকে এতে কাপ করতে মক্কা মদিনা আসে আর আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার এখানে অনেকে আছেন ानी जुकेट भाईरा सुनिए सिलेटी भाईरा सुनिए अने जो भारत थे आसाम सिलेट दिए ढुके तक शत शत गाड़ी बोर लेगे जा जहाँ बड़ो मुरब्बी एसानसादानी बाप छो मदानी मदीना बसबाश कर मुस्तलाउुल हादीस हादीस क्या नीतिमाल भितर बाानी लिखते की हुलु हुलु। परे की मादानी हैरशद मदानी असद मदानी आरसादानी और छोटो भाई भाई आज आरसद मदानी एम एताना जो पायदा हमारा देखो नहीं শুধু আসে সবগুলি কিন্তু আসুক আর নাই আসুক জন্মুকানী মাদানী জন্য সবগুলি জায়েজ হয়ে যায় আর কেউ যদি মোদিনায় লিখাপড়াও করে মদিনায় চার বছর থাকেও তারপরে যদি মোদিন মাদানী তো বড় অপরাধ করল बड़ो अपराध करोधी मानु जो हईच करते गला बजाते मानुष्याता दापटे चाहिए बिलिल के हक बनिए दी चाहिए हक के बिल बनते बुझे ना बुजन ना कथा आशा करी मगजे डुक যে বিষয়টা এর আগে শুধু ইঙ্গিত ইঙ্গিত অনেকে প্রশ্ন করত যে মাদানি কেন লিখেন মাদানি কেন লিখেনা আজকে ভালো করে বললাম যে ওরা আগে আমাদের না দিচ্ছ আমরা ওসুলে হাদিসের মোস্তার হাদিসের কায়দা কারণ হিসাবে ঠিক লিখছি আর দুটি কারণ রয়েছে একটা হচ্ছে বস বা চার ওটাও ফিট আছে আর লেখাপড়া ওটাও ফিট আছে আর বদ্রিস সাহাবিদের কথা বললাম অজুহাতামী লিখবে মাদানি লিখবে তাদের জন্য আমার ছেলে মেয়েদের জন্য জায়জ রয়েছে আর মাদানি মাদানী ছেলেদের জন্য হোসেন আমাদের মাদানী ছেলে বংশধরের জন্য যদি জায়জ হয় তো অন্য কোন মাদানি সন্তানদের জন্য আর বংশধারের জন্য জায়গ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয়তাবাদী জাহিরিয়া আল্লাহ রহমতুল্লাহ এই তকবির গুলি অতিরিক্ত তকবির গুলি জায়েজ রয়েছে জায়েজ রয়েছে দিতে পারেন কিন্তু मुसल्ल हैल्लाह <laughs> सुन्नति तरीके अकबर विदेश नाम हम अरे आल्लाकबर एक हदीस नहीं कर आल्लाकबर एक मानसर भूल होल्लाकबर बोलते हैं সংশোধন করেন সোজা কথা দুটো একটা করে যে জাহেল সমাজে নতুন কাজ করবেন না তবে যদি জানা থাকে যারা নামাজ পড়ে তারা জানে যে পাঁচ থেকে নবিস রয়েছে কেন নামাজ পড়াইলো কেন ভুল নামাজ পড়াইলো শুরু হয়ে গেল তাতে এই সব কাজ করবেন না এগুলি একমতের খেলাপ এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সুরা ফাতেহার বিষয় সুরা বিষয়টি লম্বা হয়ে যাবে শুরু করলে আরো অনেক টাইম লেগে যাবে আর আমাদের সময় শেষের দিকে সুতরাং দর শেষ করছি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আমরা যা শুনলাম যা বললাম যেন কবুল করেন ভুল ভ্রান্তি হলে আল্লাহ পাক যেন মাফ করে দেন সংশোধন করার দুনিয়াতেই তৌফিক দান করেন আর যদি ভালো কথা হয়ে থাকে তো আল্লাহ আমাদের সকলকে উপকৃত করেন যেসব ভাই বোনেরা শুনলেন আল্লাহ পাক রবুল আলমিন তাদেরকে যেন বরকতপূর্ণ জীবন দান করেন তাদেরকে আমল করার তৌফিক দান করেন কোরআনে মহাদিসের দিকে ফিরে আসার তো আখেরাত মুখী হওয়ার তফিক দান করেন আখেরাত একদিন আমাকে আপনাকে মৃত্যু হইতে হবে আমাদেরও কেউ জানাজা পড়বে আমাদের আমল বন্ধ হয়ে যাবে আর হিসাব শুরু হয়ে যাবে এসব কথা সম্পর্কে আমাদের ইমানকে মজবুত করার জন্য আল্লাহ তোভিক দান করেন ইসলাম সংশোধন করে আল্লাহর দিকে মতের ভয়ে পরকালের ভয়ে ফিরে আসার যেন তফিক দান করেন আল্লাহ রব্বুল আমাদের সকলকে জান্নাতল ফুলোস যেন দান করেন বালা মসিদ আমাদের দুনিয়ার জন্য দূর করে দেন দিন দুনিয়ার সমস্তকে ফিতনা থেকে আল্লাহাক যেন বাঁচিয়ে রাখেন মুসলিম দেশে আল্লাহ যেন নিরাপত্তা দান করেন যেখানে মুসলিমরা বসবাস করি সেসব জায়গায় আল্লাহ যেন নিরাপত্তা দান করেন আমান দান করেন আর মুসলিমদেরকে শান্তির সাথে যেন রাখেন আর যারা শান্তিকে বিঘ্নিত করে এই সব গুমরাহ থেকে আল্লাহ রব্বুল আলমিন ছিলেন বড় বড় আল্লামাদের তিনি পীর ছিলেন তো হাজি এমদাদুল্লাহ মক্কা চলে এসেছিলেন মক্কায় হিজরত করে ভারত থেকে চলে এসেছিলেন মক্কায় বসবাস শুরু করেছিলেন সেটা তুর্কি আমলে ছিল মালিক আব্দি ওই জন্য মক্কি বলা হয় ঠিক আছে উনি বসবাস শুরু করেছেন তারাও যদি চার বছরের বেশি থাকা আর মক্কি লিখে মাদানি লিখে রিয়াজি লিখে কোন অসুবিধা কারণ আমরা নীতিমালার সাথে চলতেছে আমরা দলিলের সাথে চলতে চাই আমরা বেশ বৈধ ভাবে আপনার জন্য যে কায়দা ফিট আমার জন্য এই সমালোচনা ক্ষেত্রে সবটাই যাই আর আমরা যদি বৈধ লিখি তারপরও না যাই আর অপরাধ এটা কেন হবে এটা হচ্ছে আসল উদ্দেশ্য ভুল করছে মানুষকে বিভ্রান্ত করছে বিভ্রান্তি থেকে আপনাদেরকে বাঁচানো আর আপনাদের মতো অনেক মানুষ আছে যারা শুনবে যাদের সংশয় নিরসন হয় আর এই গুমরাহি থেকে বাঁচতে পারে এই সব বিদাতি হবে তিন লাইন করে দাঁড়াবে চতুর্থ সংখ্যা যদি কম হয় তিন লাইন করবেন এটি হচ্ছে না তোলা দুটোই জায় রয়েছে এখানে হাত তোলার উপর আমল রয়েছে সাহাবির আমল আর এমনিতে নবী থেকে হাত তোলার কোন সহ সূত্র প্রমাণিত নাই এহলেদরকম ভারত কিছু উঠাই না যে নবিসাম থেকে যখন প্রমাণ নিতে উঠাবো না আর কিছু আহলাদিসেরা আছে যে সাহাবি যখন আব্দুল উমার করেছেন তো নিশ্চয়ই তারা এমনি নিজের খেয়াল খুশি করেননি সুতরাং তারা হাত উঠায় আপনি যে একটা আমল এই ক্ষেত্রে করলে অসুবিধা নেই